ইমরান ইবনু হুসাইন রদিল হতে বর্ণিত তিনি ছিলেন অর্ষ রোগী তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লু আল্লাহ সাল্লামকে বসে সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন যদি কেউ দাঁড়িয়া সালাত আদায় করে তবে তাই উত্তম আর যে ব্যক্তি বসে সালাত আদায় করবে তার জন্য দাঁড়িয়া সালাত আদায়কারীর অর্ধেক সবাব আর যে সুয়ে সালাত আদায় করবে তার জন্য বসে আদায়কারীর অর্ধেক স্বভাব